मन करो सुन्नत अर्थात कर जे सुन्नत मजबूत দীর্ঘ সময় কোন কারণে হারিয়ে গিয়েছে ওই সুন্নত যখন আবার পুনরুদ্ধার করে মসজিদে মসজিদের ভিতরে ফেতনা সৃষ্টি করবেন না অর্থাৎ সুন্নতের আরেক নাম হয়ে গেছে ফেতনা সুন্নত কে আম জনতা মূর্খ জনতা ফেতনা বলে না বরং মসজিদের সম্মানিত ইমাম সাহেব তিনিও বলেন যে আপনি মসজিদের মধ্যে সৃষ্টি করবেন না অর্থাৎ আপনার এই সুন্নতি বেদাত সুন্নতের ব্যাপারে সুস্পষ্ট ধারণা না থাকার কারণে আজকে আমরা কোনটা সুন্নত কোনটা বেদাত এইটা নির্ণয় করতে পারি না এইজন্য বাংলাদেশ বেদাতের অভয়ারণ্য বেদাতের অসংখ্য ফ্যাক্টরি এবং যিনি যত বেশি বেদাত চাষ করতে পারেন বেদাতের প্রোডাকশন করতে পারেন বেদাত আবিষ্কার করতে পারেন তিনি তত বড় হুজুর হিসাবে পরিচিত হন যিনি যত বেশি বেদাত আবিষ্কার করেন তিনি তত বড় তরিকার উদ্ভাবক তিনি তত বড় তরিকার মোজাদ্দেদে জামান এজন্য আমাদেরকে এই অনুসরণ সম্পর্কে জানা খুবই জরুরি আমি শুধুমাত্র লম্বা আলোচনাকে অল্প সময়ের মধ্যে চারটি বিষয়ে চারটি পয়েন্ট তুলে ধরার চেষ্টা করবো ইনশাআল্লাহ প্রথম বিষয় হলো সুন্নত কাকে বলে সুন্নত কি জিনিস দ্বিতীয় বিষয় হলো না করলে অসুবিধা কি সুন্নতের সাথে বেয়াদি করলে এটার সমস্যা আছে কি না এই চারটি বিষয়ের উপরে সংক্ষিপ্তভাবে আমি কথা বলার চেষ্টা করব ইনশা আল্লাহ প্রথমে আসি আমরা সুন্নত যেটাকে আমরা সংক্ষেপে সুন্না বলে থাকি তবে সুন্না বললে বাংলাদেশের অনেক মানুষ এখনো বুঝে না সূন্না কি এই যেই শব্দগুলোর সাথে আমাদের বাংলাদেশি ভাই বোনেরা বেশি পরিচিত আমরা ওই শব্দগুলো যদি শরীর দৃষ্টিতে কোনো অসুবিধা না থাকে ওই শব্দগুলো ব্যবহার করায় ভালো এই জন্য আমজনতার সামনে সুন্না বললে মানুষ কিন্তু বুঝে না তাদেরকে বুঝাইতে হয় সুন্নতের সাথে আমাদের দেশের আমজনতা পরিচিত এই বলতে হবে যে সুন্নত এটাকে সূন্না এটাই বিশুদ্ধ কিন্তু সূন্য না বলে সুন্নতের পরিবেশে সুন্নত শব্দটা বেশি ব্যবহার করতে হবে না হয় বলবে যে দেখো এরা নতুন নতুন জিনিস আমাদের সামনে নিয়ে আসছে এতদিন শুনে আসছি সুন্নত আর এরা বলে সুন্নাজ সুন্নত কি হলো তরিকা সুন্নত মানি সিরা সুন্নত মানি মিল্লা অর্থাৎ সুন্নত মানি পদ্ধতি সিস্টেম রাস্তা আরবি ভাষায় বলা হয় ক্ষেত্রেও বলা হয়। এবং খারাপ ক্ষেত্রে ব্যাপারেও সুন্নত শব্দটা ব্যবহার করা হয় আল্লাহ রসুল সাল্লু আলি আসাল্লাম একই হাদিসে ভালো বোঝানোর জন্য সুন্নত শব্দ ব্যবহার করেছেন আবার খারাপ পদ্ধতি বুঝানোর জন্য সুন্ন শব্দটা ব্যবহার করেছে আল্লাহ রসুল সাল্লাম বলেন আল্লাহ রসুল সাল্লাম বলেন এই হাদিসটা আবার আমাদের বাংলাদেশের বেদাতে হাসানারও দলিত দেখবেন যে অনেক ইমাম সাহেব বলবেন যে এটা বেদাত হলে অসুবিধা কি এটা বেদাতে হাসানা हासाना मानी हलो हरान सुन्न। जे सुन्नतारे ब এইরকম সুন্নত কেউ যদি আবার পুনরায় চালু করে তে পুনর্জাগরণ করে যেমন মসজিদে ঢুকে দুই করা এটা বাংলাদেশের জন্য হারানো সুন্নত কোন ব্যক্তি মসজিদে ঢুকে এই দুই রেকাত সুন্নত চালু করে দিল মাগরিবের আজান কামতের মাঝখানে দুই রেখ সুন্নত এটা বাংলাদেশের জন্য হারানো সুন্নত কোন ব্যক্তি এই সুন্নটা চালু করে দিল আল্লাহর ওই লোকের জন্য নিজের যেই কাজটা করেছে সেটার উজরত যেমন পাবে যত মানুষ এই সুন্নতে হাসানার উপরে আমল করবে তাদের সমপরিমাণ পরিমাণ এই লোকদের বাকি লোকদের নেহান আল্লাহ কোন প্রকারের কমতি ছাড়া আল্লাহ রব আলমিন তাকে সমস্ত আমলকারীদের সম পরিমান সালাপ দিবে আল্লাহ এখানে নবী সাল্লাহানা শব্দ ব্যবহার করছেন অর্থাৎ বলেন যে ব্যক্তি কোন সুন্নতে চালু করে কোন খারাপ পদ্ধতি খারাপ সিস্টেম চালু করে দিল এই রোগটারও এই খারাপ পদ্ধতির যত মানুষ আমল করবে প্রত্যেকের গুণাহীর সমান গুণা তার আমল নামায় লেখা হন আমি যে কথাটা বলতেছিলাম যে সুন্নত শব্দ পদ্ধতি এটা ভালো পদ্ধতির ক্ষেত্রেও ব্যবহার হয় শাব্দিকভাবে আবার খারাপ পদ্ধতির ব্যাপারে এই শব্দটা ব্যবহার হয় কিন্তু শরীয়দের পরিবেশায় সুন্নত বলতে বোঝানো হয় আল্লাহ রসুল সাল্লাহ আলাই কর্ম পদ্ধতি নবী সাল আসলাকাল্লাম যা করেছেন যা করতে বলেছেন যা করার অনুমোদন দিয়েছেন অথবা যেটাকে শরীয়ত হিসাবে নির্ধারণ করেছেন তার নাম হল সন্নত শুধু নবী সাল্লাম করলেই সুন্নত হয় না সালাম করেছেন অথবা করার নির্দেশ দিয়েছেন অথবা করার অনুমোদন দিয়েছেন করার জন্য এই এজন্য অনেক সময় অনেকে বলে যে আল্লাহ রসুল সাল্লা না করলে যদি বেদাত হয় তাহলে নবী সাল্লা তো মুজিন ছিলেন না নবী সাল্লা ছিলেন তাহলে এই এজন্য সুন্নতের সংজ্ঞার মধ্যে ভালো করে বুঝতে হবে যে শুধু নবী সালাম করলেই সুন্নত না নবী সাল করেছেন অথবা করার নির্দেশ দিয়েছেন অথবা করার অনুমোদন দিয়েছেন অথবা এটাকে শরীয়তের নীতিমালা হিসাবে নির্ধারণ করেছেন এই সবগুলার নাম হল সুন্নত আবার অনেক জিনিস নবী সাল্লাম করেছেন কিন্তু উন্মতের জন্য সেটা সুন্নত নয় যেমন আল্লাহ রসুল সাল্লাহ আলহ্লাম এগারো জন স্ত্রী বিবাহ করেছেন তাহলে আল্লাহ খাস করেছেন আয়াত কুরান করে বলে দিয়েছেন এই এগারো জন স্ত্রী বিবাহ করা এটা আমি আল্লাহ রব্বালের সিদ্ধান্ত ক্রমে হয়েছে শুধুমাত্র আলহিসাল্লাম করলেও অনেক কাজ উন্মতের জন্য সুন্নত হয় না আবার নবী সাল্লু আলাই্লাম অনেক কাজ না করলেও জন্য সুন্নত হয় তাহলে নবী সাল্লা সালাম যেটাকে সরীয় হিসাবে নির্ধারণ করেছেন এটার নাম হলো সন্না